মানবতার সমাধান আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আল কোরআন এর জীবন ঘনিষ্ঠ বিধি বিধান অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে অত্যন্ত মৌলিক একটি জীবন ঘনিষ্ঠ বিষয় सामने तुले हलो अल्लाह तबरक हकीमे अल्लाहत घोषणा कराते तस्बीहर प्रसंग नहीं आलोचना कर तीन भावे से एक हलो अल्लाहर को शरिक नहीं शरिक निजे পবিত্রতার ঘোষণা দিয়েছেন তসবিহের মাধ্যমে দ্বিতীয়ত তার কোনো সন্তান নেই সন্তান থেকে তিনি পবিত্র সেটাও ঘোষণা দিয়েছেন তসবিহ শব্দের মাধ্যমে তৃতীয়ত তার কোনো দোষ নেই কোনো ত্রুটি নেই সেই দোষ ত্রুটি থেকেও নিজের পবিত্রতা ঘোষণা করেছেন তসবিহের মাধ্যমে তসবিহ শব্দের অর্থ কী তসবিহ যে আমরা পড়ছি এটার মর্ম কি বুঝায় অনেক ভাই বোনরা তসবি পড়েন সুফান আল্লাহ সুভান আল্লাহ সুভাহ আল্লাহ তারা পড়ছেন অনেক ভক্তি শ্রদ্ধা পরে তারা পড়ছেন মন প্রাণ ঢেলে দিয়ে আল্লাহ তাজবি জবছেন। তাহলে কি সুন্দর হয় না ভালো হয় না যে তারা কি জবছেন কি বলছেন এর মর্মটিও যদি তারা বুঝতেন বরং तस्बीहर भरे भेतरे मर्म लुकी आजबीहर मूल प्राण से रूप से शक्तिशाली थे मर्म जिन्हें बुजान तारजबीहर मूल्य तीन सहेब मुसलिम एक हादी से नबीजी सोहानल्लिम उल्मीजान सुन एटा क्यो बोल उल्मीजान নেকের পাল্লা পরিপূর্ণ করে দেবে বললে সাথে সাথেই একটি বিশাল খেজুর বৃক্ষ জান্নাতে তার জন্য রোপন হয়ে যাবে ইমাম সর্বশেষ যে হাদিস কালিমাত্রের কাছে খুবই প্রিয়া আল আলিসান বলতে খুবই সহজ কিন্তু সাকিল মিজান পাল্লার মধ্যে খুবই ভারী সুভান আমি আল্লাহর তাজবিহ করছি এবং তার প্রশংসা করছি অজিম মোহান আল্লাহর তাজবিহ ঘোষণা করছি এবং একদিন জুয়েরিয়া রাদহা এটিও সহছে যে তিনি ফজরের পথ থেকে জিগির করতেছিলেন তাজবি পড়ছিলেন নবীজি বেরিয়ে গেলেন ঘর থেকে বেরিয়ে বহুক্ষণ পরে আবার আসলেন এসে দেখলেন যে জুয়েরিয়া তখনও আল্লাহ তাজবিহ করছেন তখন নবীজি জুয়ারিয়া কে বললেন তোমার এখান থেকে বিদায়ের পর আমি চারটি কালেমা তিনবার বলেছি তুমি এ পর্যন্ত যা বলেছো। সবগুলোকে এক পাল্লায় রেখে যদি আমার ওই চারটি কালেমাকে এক পাল্লায় রাখা হয় এগুলোর ওজন বেশি হবে হি তার সৃষ্টির সংখ্যা পরিমাণ যত অযুত নিযুত লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন তার যে সৃষ্টি সেই পরিমাণ তাজবি আর প্রশংসা কি পরিমাণ হয়ে গেল তার সবচেয়ে বড় সৃষ্টি ওজন পরিমাণ তাকে দিচ্ছি তিন নম্বর যে পরিমান তাজবি আর হামদ করলে তার নবস তার মন খুশি হবে সে পরিমাণ দিচ্ছি আল্লাহ আকবার। তার জ্ঞানের বাণীগুলো লিখতে যে পরিমান কি পরিমাণ পৃথিবীর সব গাছ গাছালি যদি কলমে রূপান্তরিত হয় আর যদি সাত সাগর পানি সর্বরাহ করতে থাকে আর সব সাগরের পানি কালি হয়ে যায় মহাসাগরের জ্ঞানের বাণী লেখা শুরু হয় মা না আল্লাহর কালিমা আল্লাহর জ্ঞানের বাণী লেখা শেষ হবে না তসবি পড়তে গিয়ে বিশাল মাত্রার তাজবি আল্লাহকে দিলেন নাসুদিন আলবানি একটি সৈহাদিস বর্ণনা করেছেন জাহাজ ইসলাম মৃত্যুর সময় তার ছেলেকে বলেছিলেন তোমাকে আমি করছি। খালক এ তাজবির বরকোতে সৃষ্টিকে রিজিক দেয়া হয় আসলে সব মাতলুকাত আল্লাহ তাজবির জপে এই তাজবির অর্থ কি जबीर मर्म की अनेक व्यक्ति देखा जाए एक तस्बी सोफा सुबह मजारे से मजारे मृत व्यक्तिर सामना कर रोग निराम कमना दुनिया उन्नति कमना करना दीजिए तस्बी हाथ आोहानल्लाह पढ़चन तरह আমাদের সে ভাইটি তিহের মূল মর্মটি তিনি বুঝতে পারেননি আল্লাহর প্রতি তার মহাব্বত আছে ঠিকই কিন্তু এই মহাব্বত তার ধ্বংস হয়ে যাবে তার ওই কর্মের কারণে যে কর্মবিহ মুখে রেখে তিনি এখানে করলেন তাজভি মানে আল্লাহকে যাবতীয় শরীর থেকে পবিত্র বলে মনে প্রাণে বিশ্বাস করা ঘোষণা দেয়া তসভি মানে আল্লাহর কোনো সন্তান নেই আল্লাহর জাত সত্তা থেকে কেউ সৃষ্টি হয়নি এই কলঙ্ক থেকে আল্লাহর জাতকে জাতে পাখকে পবিত্র ঘোষণা করা মুক্ত ঘোষণা করা নিজের মনের মধ্যে আল্লাহ তো মুক্তই কিন্তু নিজের ভিতরে মুক্ত কিনা আপনার ভিতরে আমার ভিতরে আল্লাহ শরীর মুক্ত কিনা না আমি আমার অন্তরের মাঝে আমার আল্লাহর সাথে আমি অনেক শরিক করে রেখেছি তাহলে আমার মনের মাঝে আমি আল্লাহর সাথে অনেক অপবিত্র জিনিসকে মিশিয়ে রাখলাম তাহলে মহা পাপ যেটা থেকে তানা করলে আর কোনো উপায় নেই জাহান নামে যেতে হবে তাহলে তাজবির অর্থ আমার অন্তরে আল্লাহর সাথে আমি কাউকে শরিক করছি না বিশ্ব জাহানে আল্লাহর কোনো শরীর নেই আমার অন্তরেও নেই আল্লাহর কোন সন্তান নেই পৃথিবীতে কোথাও নেই আমার অন্তরের বিশ্বাস নেই तृतिय तस्बी आल्लाकेले चंद्र सर ग्रह तारा प्रत्येके महाशन्ने कक्षपाते कटे चले द्रुत गति মানে আলমার খুব দ্রুত চলা খুব দ্রুত গতিশীল ভাবে চলে যাওয়া অতিক্রম করা সরিয়ে দেয়া। মানে আল্লাহর জাত পা বিষয়ে মানুষ যত রকমের অপবিত্র জিনিস বিশ্বাস করে শরিক আল্লাহর সমকক্ষ আর নিদ্যু মিসলু। আল্লাহর সমতুল্য কেউ নেই সমকক্ষ কেউ নেই তার শরিক কেউ নেই এগুলো বিশ্বাস করা অপবিত্র বিশ্বাস সেই অপবিত্র বিশ্বাস থেকে আমি আল্লাহ পবিত্র এটা আমি ঘোষণা করে আমি নিজে পবিত্র হচ্ছি সব হান আল্লাহ দেখুন আলকোরানে বহু জায়গায় আল্লাহ তারা এত বিহের কথা উল্লেখ করেছেন আল্লাহর কোনো শরিক নেই এই বিষয়টি তিনি সতেরো আঠারোটি আয়াতে উল্লেখ করেছেন আমি সেই বিষয়গুলো নিয়ে আসবো আজকে ইনশাআল্লাহ একের পর এক কয়েকটি পর্বে তাজবিহের মর্ম কি কি অপবিত্রতা থেকে শরিক থেকে আল্লাহ আল্লাহতালা নিজেকে পবিত্র ঘোষণা করেছেন আর তাজবি পড়ার সময় সেই মনোভাব নিয়ে তাজবি পড়তে হবে যিনি তাজবিহ পড়ছেন তিনি তো কোনো শরীর করতে পারেন না আল্লাহর সাথে আল্লাহ রবু পিতে কাউকে শরিক করতে পারেন না আল্লাহ দাঁতা এখানে বলছেন তিনি তো এটা স্বীকার করছেন কিন্তু বাস্তবে তিনি করবেন না কেন তিনি তার জীবনের সকল শিরিক থেকে আল্লাহকে পবিত্র বলে ঘোষণা দিচ্ছেন অথচ তিনি যদি নিজে শরিক করেন তাহলে কেমন হবে তাবিজ তোমার মানে আল্লাহ কাতি মেতন ফকাতা এখন তাবিজ হাতে দিয়ে তিনি সোহান আল্লাহ সোহানো পড়ছেন এটা কেমন তাজবি হলো আমি তো বলছেন আল্লাহর কোন আল্লাহ কাতি মেতন ফকত আসার যে তাবিজ ঝুলাল সেখ করলো অধিকাংশ তাবিজের মধ্যে সিরিক কোন আছে ইয়া বদু ইয়া জিব্রাইল ইয়া কেতমির জিন শয়তান কুকুর বিভিন্ন জনের কাছে সাহায্য ছাওয়া আছে আর আপনি নেই এটা হারাম সেটাও করা কোনো সুযোগ নেই প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনার একটা বিরতির সময় হয়েছে বিরতির পরে আবারও হাজির হব কোরআনের এই তাজবিহের মূলনীতিটা নিয়ে অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি আর আপনারা দেখছেন এই রমজানে রমজান হলো রহমতের মাসি ইফতার তার কদর ই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 আল্লাহ ভিতি সৃষ্টিকারী হাদিস বিরতির পর আবারও ফিরে এলাম মোহান আল্লাহ রব্বাত জালাল এর তাজবিহের মূল্যীতি নিয়ে তাহলে তাজবিহ যিনি জপছেন তিনি তো কোন মাজারা পারেন না তিনি আল্লাহকে পাওয়ার জন্য কোনো গুরু কোন ধর্মগুরুকে কি আল্লাহর ওনার মাঝে ভায়া মাধ্যম হিসাবে কল্পনাই করতে পারেন না গ্রহণ করাতে দূরে থাক তিনি আল্লাহর আসমা সিফাতে কোন শরিক করতে পারেন না তাহলে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে বললে তো আল্লাহর গুনে বলিতে শরিক হয়ে গেল তাহলে আপনি সোহান আল্লাহ বললেন সোহান বললে আবার শরিক করলেন যে শিরিক থেকে আল্লাহ পাক বলে মুখে বলছেন সে সিরিখের না পাকেই আবার বিশ্বাসের মধ্যে নিয়ে আসলেন তাহলে কেমন তাজবি হলো যিনি তাজবি পড়ছেন তিনি বলছেন আল্লাহর কোন দিক থেকে আমি তাজবির অর্থ নিয়ে আসবো আজকে এই মূলনীতিটি যে আয়াত থেকে নিয়েছি সেটি হলো নয় নম্বর সুরাত একত্রিশ নম্বর আয়াত দেখুন আল্লাহ নিজের তাজবি কিভাবে বলেছেন আরো ইহুদি খ্রিস্টানদের কথা বলছেন রব তো আল্লাহ কিন্তু এই ইহুদিরা এই খ্রিস্টানরা একদম তাদের আলেমদেরকে আর আরেকদন তাদের সন্ন্যাসীদেরকে রব বানিয়ে ফেলেছে লালন পালন বানিয়ে ফেলেছে নির্দেশ দেয়া হয়েছে শুধু এক আল্লাহর তারা যাতে আবাদত করে তিনি ছাড়া তো কোন ইলাহ নেই সুভা তারা যে শিরিক করছে সেই শিরিক থেকে আল্লাহ পবিত্র এই যে সব হা আল্লাহ এখানে হাতিম নবীজি কে বলেছেন যে ইয়ারসুল আল্লাহ আমি তো খ্রিস্টান আল্লাহ এখানে বললেন যে আমাদের সন্ন্যাসীদেরকে রব্বানী বানিয়ে কই আমরা তো ওদেরকে লাস না আমরা এবাদত করি না ওদের দেখুন হাদিসটি আমি পুরোপুরি নিয়ে আসছি এটি কর্তুবির মধ্যে হাদিসটি রয়েছে তিরমেজি থেকে আদি আপনি হাতে বসছেন আতাই তুমি সালাই আমি নবীজির কাছে আসলাম কফি অনুকি সলিবাহিন আমার ঘাড়ে তখন স্বর্ণের একটা ক্রুশ ছিল ফকালিয়া আদি এতরা হান কাহাজ বলেন আদি তোমার শরীর থেকে এই মূর্তিটি ফেলে দাও ক্রুশকে মূর্তি বলেছেন এটা একটা মূর্তি তাবিজ তোমারও এক একটা মূর্তি ও স্বামী তুই তারপর আমি তারা তাদের দিয়ে সন্ন্যাসীরা যে তরিকা সেই তরিকাকেই তারা বৈধ মনে করে আর ইহুদি আলেমরা যা বলে হালালকে হারাম বলে তারা হারাম বলে বিশ্বাস করে আবার হারামকে হালাল বলে তারা ওটাকে হালাল বলে বিশ্বাস করে এরকম অবস্থা এর ব্যাখ্যায় না বুঝিয়ে বললেন আমা ইন্ন হোম লাম হোম যে এরা এদেরকে এমাদত করতো মানে করতো না একবারে আল্লাহর চেষ্টার মতো ওরকম করতে না ওলা কিন্ন হোম কানু যে আহম কিন্তু এরা কোনো জিনিসকে যখন হালাল বলতো তারা এটাকে হালাল বলে বিশ্বাস করত। ওই যে হর রামো আলাই হিম সাইয় হররম হো আর ওরা যদি কোন জিনিসকে অবৈধ বলতো এরা অবৈধ মনে করত। এই বৈধ অবৈধকরণ এটি আল্লাহর অধিকার কোন রাষ্ট্র পৃথিবীর কোনো সংস্থা উপরে বৈধ অবৈধিদ্ধমাত্র আল্লাহর যদি কেউ এই অধিকার নেয় তারা আইন করে অবৈধ করেছে কোনো জিনিসকে বৈধ করেছে আল্লাহর কোন তার উল্টোটা আছে এটা যারা মেনে নেবে যে জনগোষ্ঠী এটা মেনে নেবে কোরআন বলছে আমাদের কিছু করার নেই কারোর বিরুদ্ধে কথা বলার আমাদের কোনো মানসিকতা নেই আমরা কোরআনের কথা বলছি যে আল্লাহ দিচ্ছেন এখন কোনো শিক্ষিত ব্যক্তিরা যদি কোনো জিনিসকে বা কোনো দেশের আইন পরিষদ যদি কোন জিনিসকে অবৈধ বলে অথচ কোরআনে সেটা বৈধ করা আছে অথবা কোনো জিনিসকে তারা বৈধ করলো কোরআনে সেটাকে অবৈধ করা আছে তাহলে এটা যে মেনে নেবে সে ওই ব্যক্তিদেরকে রব বানিয়ে ফেললো আর বাপ বানিয়ে ফেললো আল্লাহ তার রব নয় মদ আল্লাহর করণে অবৈধ কেউ যদি বৈধ বলে জিনা ব্যবসা নারী পুরুষের বিবাহ বহির্ভূত যে কোনো সম্পর্ক অবৈধ বিবাহ বহির্ভূত কোন নারী পুরুষের জহন সম্পর্ক জিনা এর কাছে কিন্তু বহু রাষ্ট্রে ব্যক্তি স্বাধীনতার নামে জিনাকে বৈধ করা আছে শুধু জোরপূর্বক কেউ কিছু করলে এটা অপরাধ পরস্পরের সম্মতিতে করলে কোন অপরাধ নয় অথচ কোরআন এটাকেই বলেছে জেনাকারিণী নারী জেনাকারী পুরুষ ওদেরকে একসবাদমত হয়ে করু। পরস্পর সম্মতিতে করুক আর অসম্মতিতে করলে জোরপূর্ব কোনো নারীর শিরতা হানি করলে এই মা অকত্যেলু তাকতেই না সুরাল হাজাবের শেষ পর্যালা বলেছেন যদি কেউ এই জাতীয় নারীর ইজ্জত হরণ করে ধর্ষক যেখানে পৌঁছাবে এদেরকে পাকড়া করা হবে এবং বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হবে সেটা তা আরো বড়ো অপরাধ এখন এই হাদিসটি এটি তিরমেজির পাঁচ হাজার তিরানব্বই নম্বর হাদিস যে কারো বৈধ অবৈধকরণ যদি কেউ বিশ্বাস করে এটা হলো তাকে সে রব বানিয়ে ফেলল তো আল্লাহর সাথে তো কোনো রব নেই এই রব বিশ্বাস করা সৃষ্টিকে কোন মানুষকে এটা একটা নাপাক অপবিত্র বিশ্বাস নাজাসাত। এই অপবিত্র বিশ্বাস কারো মনে থাকলে আল্লাহ বলছেন যে আমি এই অপবিত্র বিশ্বাস থেকে পবিত্র এই অপবিত্র শরীর থেকে আমি পবিত্র আমার সাথে কোনো রব নেই এই না পাক থেকে আল্লাহ নিজে নিজেকে নিজে পবিত্র বলে ঘোষণা করেছেন এটা একটা মিথ্যা ছাড় যারা কোনো আলেমকে হারাম হালাল কর্তা কোন নেতৃবৃন্দকে বৈধ অবৈধকরণ ক্ষমতায় ক্ষমতাবান বলে বিশ্বাস করবে কোন সন্ন্যাসী কোন ধর্মগুরু দরবেশ কোন আলেম কোনো মহাদ্দ কোন মুফাসির সে একটা তরিকা দিতে পারে রসুল ছড়া আপাততের কোন পদ্ধতি আর কেউ দিতে পারে না এটা হারাম এখন এই হারাম কাজটি কোন ধর্মগুরু করলো আর কোন জনগণ বিশ্বাস করলো তার মানে ওই জনগণ এই ধর্মগুরুকে রব্বানিয়ে ফেললো আল্লাহ আল্লাহতালা এটা থেকে পবিত্র এই নাপাকের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই এই শিরিখ জানা করবে তারা নাপাক হয়ে গেল তাহলে যারা বৈধ অবৈধকরণের ক্ষমতা সৃষ্টির আছে বলে মনে করে তারা আল্লাহর ইসলামের জ্যোতিকে নিভিযে দিতে চায় এই জন্য পরের আয়াতে বত্রিশ নম্বরে চায়। তাদের মুখের ফুতকারে আল্লাহর জ্যোতি আল্লাহর নূরকে নিবি আল্লাহ তো তার নূরকে পরিপূর্ণ করা ছাড়া আর সবকিছু গীকার করছেন তার নূরকে তিনি কমপ্লিট করবেনই হুকম ই হুকুম কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা করা যাবে কোনটা করা যাবে না এই আইন একমাত্র আল্লাহর সুর ইউসুফের ৪০ নম্বর আয়াতের স্পষ্ট ঘোষণা করেছেন এবং হুকুম মানে আল্লাহ তারা বুধু ইয়া আপনি যার হুকুম মানলেন তার আপনি তোমার আইন যারা দিয়েছে তাদের তাদের কাছে জান্নার চাও পুরুষ সোরা ইউসুফ খুলুন চল্লিশ নম্বর দেখুন ইনি হুকম ই আমার আল্লাহ তারাবুদু ইল্লা ইয়া আইন আর ক্ষমতা একমাত্র আল্লাহর তিনি নির্দেশ করছেন তারই মদত করো তার হুকুম মাধ্যমে এটি কোরআনের বক্তব্য কাজী ইব্রাহিমের বক্তব্য নয় এখন আমরা কোন দিকে যাব। মানুষের কাছে বললে মানুষ এটাকে অস্বীকার করে আমাদেরকে দোষ দেয় যে ওনারা এগুলো কি বলছে আমরা তো বলছি না আমাদের আল্লাহ বলছেন আপনাদের আল্লাহ বলছেন বিশ্বজাহানের সবার আল্লাহ বলছেন যে আমার বাড়িতে এটা আমার বাড়ি বিশ্বজগৎ এই বাড়ি আমি নির্মাণ করেছি এখানে আইন আমার যেমন সাত নম্বর সুর আল্লাহ আরাফের চুয়ান্ন নম্বর আয়াতে একই কথা বলেছেন এবং আখে গেলে তো আর কোনো বাঁচার উপায় নেই একেবারে ফেরা অন্য রোদ কারুন হামানের মতো বিচার হয়ে যাবে হায় হায় কি উপায় হবে তখন আল্লাহ নিজেকে এই শেরিক থেকে পবিত্র ঘোষণা করেছেন আমরা মনে প্রাণেম আইন বিধানে আল্লাহর সাথে কাউকে শরিক করার মহা পাপ থেকে ইসলাম মহা অপরাধ থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই আল্লাহ আমরা ধর্ম পালন করছি এটি আমাদের ধর্ম এটি আপনার কোরআনের কথা এটি আমাদের কারো বানানো কথা নয় এর উপরে কারো রাগবার কিছু নেই এটি আল্লাহর কথা আল্লাহ তাহলে করনের সুন্দর বাণীটি বিশ্বাস করার সবাইকে তফিক দান করুন ইসলামী তরিকা আমলের পরীক্ষা আমি মোহাম্মদ হাসিমারা দেখছেন বাংলা কেন জীবনের সফলতার জন্য দরকার ইসলামী তরিকার জানার জন্য দেখুন ইসলামী কথা দেখুন আদর প্রতি মঙ্গলবার সন্ধ্যা ধর্মত্ত্বের কোষ্টি পাথর ইমত্ত্বের কোষ্টি পাথর ধর্মতত্ত্ব মানে হলো ঈশ্বর সম্পর্কে জানা সুরা ইকলাস হলো লিটমাস টেস্ট ईश्वर के जाना चिरस्थायी कारो मुखेक्षी नन लामद के हुआ ला हुआ लामे आलेद जन्म दिन कन्म नेंकुल्लाहद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 उपासना करें ताकि खास दिए जाते गोष्टी पाथर মানবতার সমাধান